चौदह नम्बर आयाते आल्लामीम इन दुईटार विषय पर क्या खास मानी एक जन मानुष मुसलिम होते कमिने दरजाय पोछा कठिन विषय মানে আমরা তখন বলছি যে ইমান হলেও কোথায় থাকে ভিতরে ইসলাম কোথায় থাকে ইমান এবং ইসলাম এই দুটার মধ্যে কিছু পার্থক্য আছে এই জন্য জিবরিল আলহিসাম নিস্লামের কাছে এসে প্রথম প্রশ্ন করেছেন ইসলাম সম্পর্কে আকবের আনিল ইসলাম হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আম্মা أن ইসলাম সম্পর্কে বলেন إلا الله وحده لا হলো আনতা محمد رسول الله ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা رمضان আননা البيتين রাসূলুল্লাহ إليه তুকিমাস সালা ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহাজ্জাল বাইতাইনি দূর গ্রাম থেকে এসে তারা ইসলাম গ্রহণ করছেন এরা সবসময় বড় বলায় বলতে হচ্ছে আহ মান্না আমরা ইমানছি আরে মিয়া আমরা ইমানদার নামাজ না বটলি কিমান ঠিক আছে আমাদের দেশে এরকম বলে না সোহবত পেতেন কিন্তু আবার কিছু সাহাবি নামের সোহবত পেতেন না তারা দূর দূরান্ত থেকে বিভিন্ন গ্রাম এলাকা থেকে আসতেন এদেরকে কোরআন বলা হয় আরাব এরা মদিনারে মানুষ কিন্তু মদিনার বিভিন্ন গ্রাম এলাকা থেকে আসতেন তো এরা ইসলাম সম্পর্কে একটু কম জানতেন এবং পরবর্তীতে আরো অন্যান্য মুনাফেকরা তারপরে আরো যত ষড়যন্ত্র করছেন এগুলা কিন্তু মদিনার সাহাবিদেরকে দিয়ে করতে পারেন নাই এগুলা ওই বিভিন্ন অঞ্চলের দূর দূরান্তের যারা ছিল সৌবত থেকে যারা বঞ্চিত ছিল তাদেরকে দিয়ে করছেন এইরকম সাহাবি গুলা মানে নতুন ভাবে ইমান ইসলাম গ্রহণ করছেন তো তারা বলতে আল্লাপ তোমরা আমার না আমার না এখানে আল্লাহাক কথাটা বলতেছেন ওই ইসলাম গ্রহণ করে সাথে সাথে ওই বেদিন ওই গ্রামের লোকগুলা বলতে থাকে আমার না আমরা ইমান আনছি তোমাদের অন্তরে ঢুকে নাই তালে ইমান ঢুকে কোথায় ইমান থাকে কোথায় আল্লাহকে স্পষ্ট করে ইমান এখনো তোমাদের অন্তরে ঢুকে আল্লাহ আল্লাহ নিষ্কল করে দিবেন না ধ্বংস করে দিবেন না যদি আল্লাহ এবং রাসুলের আনুগত্য করে আমল করো তো সমস্ত আমল আল্লাহ রব আলিন কবুল করে নিবেন কোনো আমল আল্লাহ বাদ দিয়ে দিবেন না তোমরা খবরদার ইমানদার বলিও না বলো কি মুসলিম আসলাম না বলো আমার না বলিও না এবার আল্লাহ বলতেছে আমার না কখন বলবা এটা আল্লাহ বলে দিচ্ছেন যে কখন সময় হইব আমার না বলার ইমানদার বলার সময় হলো যখন তোমার মধ্যে দুইটা জিনিস তৈরি হবে তখন তুমি বলবা ইমানদার এজন্য দেখবেন যে মা বাবার কাছে সন্তান যদি বুড়ো হয়ে যায় তাও কিন্তু বয়স বাড়ে না মা বাবার কাছে মনে হয় যে ওই যে দুধ খাওয়ার সময় দুই বছর এক বছর ছিল ওই ছেলের যদি হয়ে যায় তাও মা বাবার কাছে এবং মা বাবার ট্যারে পায় না যে কোনখান দিয়ে শিশু সন্তান বড় হয়ে যায় কারণ সবসময় চোখের সামনে থাকে বুঝতে পারে না কিন্তু আপনি দিন পরে দেখলে না বুঝতে পারবেন যে কদিন আগে দেখছি এক রকম এখন দেখছি আরেক রকম কিন্তু মা বাবা তো সবসময় দেখতেই থাকে देह जन तुम था যতক্ষণ পর্যন্ত বিন্দু মাত্র সন্দেহ থাকবে ততক্ষণ মনে করবা যে তুমি এখনো মুমিন হতে যখন মনে করবা যে আখেরাতের ব্যাপার আখেরাত তোমার চোখের সামনে তুমি দেখতেছ কবর তুমি সামনে দেখতেছ কবরের ব্যাপারে তৈরি হয়ে গেছে আখেরাতের ব্যাপারে তৈরি হয়ে গেছে তুমি হাসরের ময়দান চোখের সামনে দেখতেছ আর সন্দেহ আরেকটা গুণ হল তোমার জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জেহাব করবা মানে আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যাবা তখন মনে করবে জেহাদের সুন্নতের কথা যদি বলেন যে ভাই এই জায়গা তার নাই কারণ এই জায়গায় গেলে আমার বউ এতিম হয়ে যাবে এই জায়গায় গেলে ছেলে হবে ব বিয়ে এটা অনেক কঠিন বিষয় আল্লাহ বলতেছে যার অন্তরে ইমান ডুববে যে আমান না বলবে সে তো আল্লাহকে এমন ভাবে ইমান আনবে এমন ভাবে বিশ্বাস করবে আল্লাহর দিনের জন্য সে যে কোনো মুহূর্তে মর যাতে প্রস্তুত তাহলে আমরা ইমান আনছি এর আগ পর্যন্ত আসলাম না তাই না আমরা কি আসলাম না না আমার আপনারা কি আমার না এখনো হইতে পারিনি আমরা আমরা আসলাম না এখন যদি আপনাদেরকে বলি চলেন যেহাদের ময় জানে একজন হুজুরের সাথে আর একজনও পাওয়া যাবে না তাহলে আবার ইমানের ব্যাপারে এখনো অনেক সন্দেহ আছে আখারাত আমাদের সামনে এখনো জলজল করে বাসে না আখারাত যদি ব্যসত মৃত্যু যদি ব্যস্ত কবর যদি বাঁচত তাহলে আমাদের আমল আখলা থাকতো না আর অনেক পরিবর্তন হয়ে যেত আপনার বয়স হয়ে গেছে চল্লিশ বছর পঞ্চাশ বছর দাঁড়িয়ে আসে না কবর যদি সামনে ব্যস্ত আখারাত যদি সামনে ব্যস্ত আপনি মনে করতেন যে আমি আজকে রাত্রে তো মরে যেতে পারি দাঁড়িবিহীন আমি হাসর নয় জানে উঠবো নাকি তাহলে আপনি মনে করতেছেন আমার এখনো হয়ত বাকি আছে আরো বাসমুখ তাহলে মৃত্যু এখন চোখের সামনে বাসা না আজাবে কবর বাসে না জামাতে আসরে পাওয়া যায় মাগরীব পাওয়া যায় এসে পাওয়া যায় পজরে পাওয়া যায় না ফজরে কেন পাওয়া যায় না ঢাকা শহরে বজরের সময় মনে হয় যে মানুষে নাই মনে হয় যে এই দেশে কোনো মানুষ বসবাস করে না এটা মনে হয় আর আরেক মানে নগর যেখানে মানুষ থাকে না মানে মানুষের কোন আনা গোনা নেই সারা রাত এখানে মানুষ থাকে মানুষের আওয়াজ আজানের পরে আওয়াজ স্তব্ধ হয়ে যায় না আজানের পরে ঘুমের সময় হয় ঢাকা শহরে অথচ তখন ঘুম থেকে ওঠার সময় তো পজরে পাওয়া যায় না কেন বুঝতে হবে ইমান ঢুকে ভিতরে ছেলে তোমাকে আমি ডাকা লাগবে না তোমার টয়লেটে তোমাকে ডাকবে তোমার যখন টয়লেটে যাওয়ার সময় হবে তোমার টয়লেটে তোমাকে ডাকে তুলে ফেলবে আমি ডাকে তোলা লাগবে না তোমার ইমান অসুস্থ হয়ে গেছে এজন্য তোমাকে ডাকে তুলতে পারে না সে নিজেই উঠতে পারে না তোমাকে তুলবো কিভাবে তখন ইমানের চিকিৎসা লাগবে ইমানকে ঠিক করতে হবে আল্লাহ বলতেছেন এই এই এই কাজ যাদের মধ্যে আসবে আমি আজাহাদুবিমান এটা যদি হয় দেখুন এরাই হল ইমানের দাবিতে সত্যবাদী